قال الحسن للعبقا فالنور يتضوا وعتنا قم نسال يا الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد شمنিত উপস্থিতি আজকে আমরা হাসনুল খুলুক তথা উত্তম চরিত্র নিয়ে সামন্য কিছু বললেন তাক এবং হসন খুক তথা আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র এই দুটি জিনিসের মাধ্যমে মানুষ সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে অন্য হাদিসে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 হাসান থাকা রাহিমুল মাফ শত উত্তম কাজ করা আবস্তুল ওয়াজ হাস্যজ্জ্বল ও প্রফুল্ল থাকা এক নম্বর কফা অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা মানুষকে কষ্ট দেওয়া দুধরনের হতে পারে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 অর্থাৎ অন্যের হাকের উপর অন্যায় ভাবে শত্রুতা পোষণ করা অন্যায় ভাবে থাকবে হোসনে খুলুক বা উত্তম চরিত্রের দ্বিতীয় প্রকার হলো বদরুল মারুফ অর্থাৎ মানুষের সাথে সদাচার ও তাদেরকে সাহায্য সহযোগিতা করা অর্থাৎ তুমি মানুষের সাথে সদাচার করবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবে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 হাস্যজ্জ্বল ও প্রফুল্ল থাকা অর্থাৎ তুমি মানুষের সামনে হাসি খুশি থাকবে আনন্দিত মন ও হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সাথে কথা বলবে রাসুলসাল আলী সাল্লাম মানুষের সামনে হাসি খুশি থাকাকে এবং আনন্দিত মন ও হাস্যজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সাথে কথা বলাকে সাদাকা হিসেবে ঘোষণা করেছেন প্রিয় ভাই তুমি কোনো একটি ভালো কাজকে তুচ্ছ ও ছোট মনে করবে না যদিও তা তোমার কোনো ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারায় মিলিত হওয়ার মতো ছোট আমল হয় কিছু মানুষ আছে যারা মানুষের সামনে হাসি খুশি থাকে না বরং সর্বদা চেহারা মলিন করে রাখে এবং মনে মনে ভাবে এটাই হলো দিনদারি তাহুত ও ইবাদত তাই সে সর্বদা মানুষের সাথে গম্ভীর চেহারা নিয়ে মলিন মুখে সাক্ষাৎ করে আমি বলবো এই লোকটার মধ্যে স্নেহলুক বা উত্তম চরিত্রের ঘাটতি আছে মুচকি হাসি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিবে না আর এতে তোমার কোনো কষ্টও হবে না শুধুমাত্র দুই ঠোঁটের মাঝে সামান্য হাসির লেখা ফুটিয়ে রাখো সুবাহান আল্লাহ লোকদের প্রতি অনুভব করবে এবং তার সাথে কথা বলতে আনন্দ পাবে মানুষ তার কাছে এসে সুখ দুঃখের কথা বলবে তাদের অন্তরের গোপন কথা তার কাছে এসে শেয়ার করে অন্তরকে হালকা মনে করবে দিকে চেহারার আকৃতি যতই সুন্দর হোক না কেন তার চোখ নাক মুখ যতই সুন্দর হোক না কেন সে যদি না হাসে মানুষের সামনে মুখ ভার করে থাকে তাহলে আলামত তিনটি যার মাধ্যমে আমরা উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারবো এক কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা দুই শত উত্তম কাজ করা তিন হাস্যজ্জ্বল ও প্রফুল্ল থাকা হে আল্লাহ আপনি আমাদেরকে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখির তাও রব্বিলাম